মানবতার সমাধান এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে যারা আমাদের সঙ্গে হয়েছেন। আল্লাহ আমাদের যেন করেন। এবং দুনিয়া এবং আখরাতে যেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কামিয়া বিদান করেন আহমিনিয়া রবাহ আলমিন সম্মানিত ভাই বোনেরা সুরাতুল আহ তেষট্টি নম্বর আয়াত থেকে আমাদের পর্যালোচনা শুরু হবে ইনশাআ আল্লাহ উজুবিহ নিঃ সু ইন্ন الله দুরি কাল সাত তোন করিব ইন কিন আদল হালি দিন ফিহ ল হে নবী আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে সা শেষ সময় শেষ ঘন্টা শেষ ঘড়ি সম্পর্কে জিজ্ঞেস করে আর আপনি বলে দিন নিশ্চয়ই কেয়ামত কখন হবে সেই এলেম সেই জ্ঞান একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আছে আর আপনি কি জানেন যে কিয়ামত খুব তাড়াতাড়ি হবে আর অবশ্যই আল্লাহ তা কাফেরদেরকে লায়নত করেছেন আর তাদের জন্য করে রেখেছেন। যে জাহান নামের মধ্যে তারা করবে আর সেখানে তারা কোনো বন্ধুও পাবে না সাহায্যকারীও পাবে না সমানিত ভাইরা রব আলমিন আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তা চিরদিনের জন্য সৃষ্টি করেন নাই সময় যতই দীর্ঘ হোক টাইম যতই পাস হোক আর যতই বুড়ো হোক না কেন এক সময় না এক সময় এই জিনিসের ক্ষয় আছে এক সময় না এক সময় এই জিনিসের ধ্বংস আছে এই জমিনের উপরে যা কিছু আছে সবকিছু ফান শেষ হয়ে যাবে আরমাত্রাল আল্লাহ থাকবে না এমন এক সময় ছিল যখন আল্লাহ ছিলেন আর আল্লাহ সঙ্গে কিছুই ছিল না হাদিসে এসেছে কান আল্লাহ একমাত্র আল্লাহ তিলেন আর আল্লাহর সাথে আর কোন কিছু ছিল না আর এরপরে আল্লাহ সু এমন এক সময় নিয়ে আসবেন যখন একমাত্র আল্লাহ থাকবে আর কিছুই থাকবে না আলা আখেরু বাতু ও আল্লাহ হলেন শুরু আল্লাহ হলেন শেষ আল্লাহ হলেন ওপেন আল্লাহ হলেন সিক্রেট আল্লাহ হলেন প্রকাশ্য আল্লাহ হলেন গোপন আর আল্লাহ এই পৃথিবী শেষ হবে এই সূর্য আমাদেরকে আলো দেয় আলো দিতে দিতে আলো শেষ হয়ে যাবে চাঁদ আমাদেরকে কিরণ দেয় দিতে দিতে একদিন কিরণহীন হয়ে যাবে घर लाइट जालान बल्ब जालान बल्ब एक ज्लते जलते फ्यूज हो जाए पावर काट हो जाए तार शक्ति चले जाए लिमिटेड पावर और एम एक समय आस पुरो पृथ्वी लंड भंड আর এই সময়টাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে এক ঘন্টা আমরা বলি আবার ঘড়ি যেটা এই যে ঘড়ি ঘড়িটাকেও আবার কিন্তু সা বলা হয় যেমন হাত ঘড়ি আমরা রিস্ট ওয়াচ বলি ইংরেজিতে আরবিতে এটাকে বলে হলো হাত ঘড়ি যেটাকে বলি আবার দেয়াল ঘড়িটাকে ঘড়ি কেউ বলা হয় আবার শেষ ঘন্টা শেষ সময় এটা হলো শাহ অর্থ হলো কেয়া এখানে আল্লা সু ভায় আহ যে শাহের কথা বলেছেন এটা হলো কেয়ামতের কথা আল্লাহ আলা বলেছেন কেন আল্লাহ রবাহ কেমন আল্লাহ রেগতের আল্লাহ সুবাহ শেষ করে আর পর্যায় শুরু করবেন আল্লাহ যেমন আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ সুভান্তাদেরকে তৈরি করেছেন আল্লাহ সুভান হাত জন্তু জানোয়ার তৈরি করেছেন আল্লাহ সুহান প্রত্যেকটা মানুষ তারা মারা যাবে আমাদের চোখের আমরা দেখে কত রকমের কত কিছু হয়ে যায় আমরা এর থেকে বাঁচতে পারি না আমরা প্রত্যেকেই মারা যাবো আল্লাহ বলেছেন every single soul will taste the death amra prottek ei amra moroner shad grohon korte hobe ekhan theke karo bachar upay nai keu dui din age othoba keu dui din pore ei duniyar moddhe amra shobai musafir keu amra dui din age jai keu amra dui din pore jai apnar bari ghor ghashpala khet khamar apnar pashupakhi মাস কোনো কিছুই থাকবে না সব একদিন শেষ হয়ে যাবে আর কেউ নাই একমাত্র আল্লাহ আছেন তখন ঘোষণা দিবেন লিমানিল দুনিয়ায় যারা রাজা বাদশাহী করত তারা আজ কোথায় ফ্রাউন কোথায় প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরা কোথায় এই দেশ সেই দেশ অমুক দেশ তমুক দেশের রাজা বাচ্চা তারা কোথায় বাবা মায়ের কোথায় আল্লাহর এই ঘোষণার জবাব দেওয়ার ও তো কেউ নাইমিন আল্লাহ বলবেন লেমানিল মুল কুলিয়ম আজকের এই রাজত্ব জবাব কে দিবে তিনি এক এবং মহা প্রতাপশালী মহা ক্ষমতাবান পাওয়ার ফুল আল্লাহ আজকের রাজত্ব এর পরে আল্লাহ আবার তৈরি করবেন সবাই একে একে আবার ফিরে আসবেন আল্লাহ আল্লাহ এত বড় ক্ষমতা ভা আল্লাহর কথা চিন্তা করলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে আপনি ঠিক থাকতে পারবেন আল্লাহ রবহাম এই প্রশ্নের জবাব দিচ্ছেন লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আর তোমাকে কে জানালো যে কেয়ামতটা খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি কেয়ামতের বাকি আলোচনা আমরা করবো তবে এখনই নয় খানিক্ষন বিরতির পরে ইনশাল আপনাদের সঙ্গে মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ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 get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon, shommukh shamore, prothi riosh poti bhaar, ratnao taay haap puno shamprachaar, shakal chare doshtay bangladeshe, peace TV banglaye. Why a Muslim character? I'm your host, you syphastis. Why follow the prophetic way?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 সকাল নটায় বাংলাদেশে ধ্বংস করে দেবে সোমা অনুসরণ আল্লাহ ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে খেয়ানত করেছেন আল্লাহ। स्वागत कैम आलोचना कर আয়াত থেকে আল্লাহ আলমিনে আপনি মানুষের সুরাতে নবী তেরসুর সাল আলী সাল্লাম অন্য সাহাব সহকারে বসাচ্ছিলেন জিবরিল আলাইহিসাল মানুষের সুরাতে সে জিজ্ঞেস করেছেন মাল ইমান ইমান তিনি জিজ্ঞেস করেছেন তখন আল্লাহর নবী জবাব দিয়েছিলেন এখানে প্রশ্নকারী এবং যাকে প্রশ্ন করা হয়েছে যিনি প্রশ্ন করেছেন কেউ কারো থেকে বেশি জানে না তার অর্থ হলো আপনি না আমি না যেমতের আলামত সম্পর্কে বলেছেন তাহলে বোঝা গেল কেয়ামতের আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আছে ফিম ইং তা নমোর সাহা হে নবী মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে যে কিয়াম আবার কখন হবে আপনি কিভাবে বলবেন কখন হবে তিনি জানেন যারা কেয়ামতকে ভয় করবে তাদেরকে আপনি সাবধান করবেন এটা আপনার দায়িত্ব আরাকের মধ্যে বলেছেন لا يجلي حال وقتها الا الله في السماوات والارض قيامت আসবে এটা কিয়ামতটাকে ডিসক্লোজ করবেন ওপেন করবেন একমাত্র আল্লাহ আর কেউ করতে পারবে না আর কেউ করতে পারবে না সোনামি আসে অমুক আসে তমুক আসে টর্নেডো আসে সিডোর আসে এরপরে আপনার আইলা আসে আপনি আগে কিছু সিগনাল টিগনাল পান আবহাওয়া দপ্তরের খবর বলে ওয়েদার ফোরকাস্ট কিছু বলে কিন্তু কেয়ামত কি হবে বহু মানুষের জিজ্ঞেস করেছে আল্লাহ রসুল বিভিন্ন সময় বিভিন্ন জবাব দিয়েছেন এইবারে আল্লাহনী বলেছেন এই লোক কিয়ামতের কথা জিজ্ঞেস করিপারেশন টা কি প্রস্তুতি আছে নাকি আমি আল্লাহ এবং আল্লাহ কে ভালোবাসি তখন আল্লাহ রসুল হেসে দিয়ে বলেছেন আলমর ও যাকে ভালোবাসবে সে তার সঙ্গে কেয়ামতে থাকবে সুবাহান তার বিভিন্ন এক বর্ণনা হল আল্লাহ নবী বলেছেন আনা এইভাবে দেখাতে পারেন এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি ভেরি ক্লোজ অথবা যে দুই আঙ্গুল যেমন একদম ক্লোজ কেয়ামতের একটা বড় আলামত এইটা যে নবী মোহাম্মদ কেয়ামত হতে আর বেশি বাকি নাই জন্য কেয়ামত বেশি বাকি নাই বলতে কয় বছর এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর একশো বছর দুইশ বছর হাজার দুই হাজার উই তবে আগে ছোট ছোট আলামতের কথা যেগুলো বলেছেন আল্লাহ নবী তার অধিকাংশ এসে গিয়েছে যেমন হাদিসে এর মধ্যে যেখানে বলা হয়েছে যখন জিবরুলাম বলেন তখন আল্লাহ নবী বলেছেন দেখা যাবে স্লেব গার্ল তার মাস্টার কে জন্ম দিবে তার অর্থ হলো যে কোন বাস বিচার থাকবে না কে রাজা আর কে প্রজা কে প্রভু আর কে দাসী হয়ে গেছে এরা সব অবৈধ সন্তান এরকম বহু প্রমাণে আপনারা নিজেরাও জানেন তাহলে এটা তো হয়েই গেছে হচ্ছে অহরহ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে আর আল্লাহ রসুল বলেছেন ছাগলের রাখাল হয়েছে আর আমাদের আফ্রিকান এক আমাদের বন্ধু উঠে দাঁড়িয়ে বলে এটা আন্ত আল্লাহ রসুল আপনাদের কথা বলছে তখন উস্তাহজ খুব দিনদার উস্তাহ ছিলেন তিনি কান্না শুরু মানে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ এটা আমাদের কথা আল্লাহর বলেছেন বললো দেখো আমি যখন ইউনিভার্সিটি গাধায় আর আমাদের ইয়াংরা মার্সিডিস গাড়ি না হইলে বিএমডাব্লিউ না হইলে তারা তাদের হয় না এটাই তো কাজেই আলামত বড় বড় গুলো মনে করেন ইমাম মাহাদি আগমন করবেন সেটা এখনো হয় নাই দাজ্জালের আগমন ঘটবে সেটা এখনো হয় হবে সেটা এখনো হয় আর সূর্য উঠবে পশ্চিম আকাশে সেটা এখনো হয় নাই এরকম বড় বড় আলামত বাকি রয়েছে আর যেদিন সূর্য উঠে যাবে পশ্চিম আকাশে সেই দিন তো ইমান আর কাজে আসবে না কেয়ামতটা আসলে তো আমরা প্রত্যেকে যখন মরণ হয়ে যায় তখন মরণটাই তো প্রত্যেকের সেমি কেয়ামত এই কেয়ামতের কথা আমরা যেন সবাই মনে রাখি কারণ আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে রবাহিন বৈজ্ঞানিকরাও এই প্রমাণ করে কথা বলেছে যে সূর্য আমাদেরকে যেভাবে আলো দেয় কিরণ দেয় যেভাবে তাপ বিকিরণ হচ্ছে একসময় এর আর কোনো তাপ থাকবে না সেদিনই তো আল্লাহ যেটা বলেছে ইজ দাম যেদিন সূর্যটা আলোহীন হয়ে পড়বে সুবাহ আর সবশেষে সে কি হবে প্রচন্ড আর্থ কুইক শুরু হয়ে যাবে সব লন্ডভন্ড হয়ে যাবে ইদাজ যখন প্রচন্ড বেগে জমিন টা কেঁপে উঠবে সারা দুনিয়ায় কোথায় যাওয়ার জায়গা নাই আপনার আমার সব ভেঙ্গেল অন্ড হয়ে যাবে আছে সব চলে আসবে কারণ আল্লাহ তাকে এরকম করতে বলবেন সব উল্টা হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ জানেন তবে হবে এই ইমান আপনার থাকতে হবে ইমান না থাকলে আপনি ইমান হারা হয়ে যাবেন আল্লাহ তা আলহ কিয়ামতের এই কঠিন মুসিবতের অবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আর কাল কেয়ামতের যেন আমরা কিছু যেন বেশাতে যেন জোগাড় করতে পারি পারিও যেন সংগ্রহ করতে পারি আমল যেন সুন্দর করতে পারি আল্লাহ আমাদের আলোচনায় অবশ্যই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ রবাহিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাইকে সুন্দর জীবন আল্লাহ দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বার আতো <gasps>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 उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान मुस्लिम अवर्जन के इसलमर दिखा दावा दीबेम बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित बचार सकाल छा भूले गल्लाहर विधान न पड़े तुले रेखे दिए তাদের আমি ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলায়